পরিবেশা থাকা এটা দোষণীয় না এটা খারাপ কিছু না কিন্তু আরবি বের করার আগে এটাকে আবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না কারণ ফার্সি মক্কিনের ভাষা ছিল না সাহবা ছিল না প্রত্যেকটা এবাদত মূল গোড়ার শব্দটা হবে আরবি গোড়ার শব্দটা আগে বের করতে হবে এবাদতের চলে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র যদি আরবি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে এটা মানে এটা এটা আরবি না যায় এই সূত্র দিয়ে বের করলে অসংখ্য বাদব বের হয়ে আসবে যেগুলো মক্কা মদিনা থেকে আসে নাই আসবে থেকে যেমন শবে বরাত শবে বরাতের আরবি খুঁজেন ইমাম সাহেবদেরকে একটা প্রশ্ন করবেন প্রথমে যাই যদি জিজ্ঞেস করেন যে হুজুর সবে বরাতের আরবি কি ও ওহাবি তখন গরম হয়ে যাবে আপনি ওইভাবে প্রশ্ন করবেন না আপনি করবেন খুব ভালো আলেন তখন মুক্তি শাহুর খুব খুশি হইব যে আমার কাছে নিয়োগ জানতে চাইছে নিয়োগ জানতে গেলে সবে বেলা তারবি করান লাগবো কারণ নিয়ত তো আরবি যখন শিখাবে বাধ্য হয়ে আরবিটা বাইর করতে হবে তাহলে তখন শুনে নিবেন আরবিটা কি তাহলে কোন জায়গায় পাইবেন আরবি রকাতায় সালাতে সর্বি দেখবেন আচ্ছা তখন আপনি এবার ধরবেন যে বরাত শব্দটা তো দুনিয়ার কোন আচ্ছা এটা হলো একটা এখানে ধরা খাইবো এটাতে ভেজাল এটা যে মক্কামুদ্দিন আর ইসলাম না এটা এখানে ধরা পড়ে যাবো আচ্ছা এখন কেউ কেউ একটু কৌশল খাটাতে পারে কোনো হতে বলল যে কারণ কোরআনে একটা সূরা আছে সুরা তাওবা বাহ এটার আরেক নাম হলো সুরা বার আত এটা শুরুতে আছে আত্ম আল্লাহি তাহলে কব যে হ্যাঁ এটা কোরানেও আছে দেখেন সর্বপরা কোরআনেও কিন্তু আছে আল্লা বলছে সম্পর্ক ঘনিষ্ঠ করা অন্তর অন্তর থেকে মহব্বত করা আর বারা হলো চিরতরে সম্পর্ক ছিন্ন করে দেওয়া তাহলে লাইড বারাত মানে আল্লাহর সাথে বান্দার এই রাত্রে সম্পর্ক চিরতরে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিচ্ছেন মুশ্রিকদের সাথে মুশ্রিকদের সাথে আল্লাহ এবং রাসুল চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছেন এই জন্য শব্দটা আ তাহলে কি আপনি রাত্রিক রাত্রে বলতেছেন আল্লাহ সম্পর্কে চিহ্ন করে দিতাম বরং কথা। আচ্ছা যদি এরকম একটা রাত ইসলামে থাকে তাহলে এটা কোরআনে কোনো জায়গায় থাকবে বা কোনো হাদিসে থাকবে লাইলাতুল বাড়া নামে অথবা কোরআনেও নেই হাদিসেও নাই অসুবিধা নেই কিন্তু সারা দুনিয়াতে শত শত আরবি কিতাব লেখা হয়েছে আরবি ভাষায় একটা কিতাবে দেখাইবেন খালিজ মহাদ আলী আব্দুল্লাই লাখনবী রহমতুল্লাহ আলহী তারপরে আপনার মুফতি আমি হাসান যিনি বাংলাদেশে ডাকা আলিয়া মাদ্রাসা ছিলেন বাইদুল মোকাবর মসজিদ খতিব ছিলেন তিনি আরবি ভাষায় কিতাব এই উপমহাদেশের আলমদের আরবি কিতাব থেকে দেখান দরকার হবে যে এই শব্দটা আছে লাইলাতুল আল্লাহর জমিনে কোন কিতাবে এই শব্দ নেই আচ্ছা তো যে শব্দ কোথাও নাই আপনি এটা বানাইছেন নিশ্চয় চোদ্দশো বছর পরে তাহলে বোঝা গেল এটার আরবি নাই এটার আরবি খুঁজে পাওয়া যাবে না বের করা যাবে না বের করতে হলে সঠিক আরবি সবে বারাতের আরবি হল লাইল আতুল কদর এইভাবে আপনি যদি সূত্র দিয়ে ধরেন এটার গোড়া খুঁজে বাহির করেন আরবি কি তাহলে অটোমেটিক বের হয়ে যাবে কোনটা ইরাম থেকে আসছে কোনটা মক্কামদিনা থেকে আসছে ফির ফিরের আরবি বাহির করেন ফির হইল আপনি পির সাহেব হুজুরদেরকে জিজ্ঞাসা করেন হুজুর এটার আরবিটা কন ওলি। পীর আমি বলছি যে ঠিক আছে না মেনে এত উপায় নেই তো মেনে নিলাম ওলি তাহলে আপনি জামেন যে ফিরের আরবি হলো ওলি তা আপনি কেন ফার্সিটা ব্যবহার করেন ইরানের প্রতি এত মহব্বত কেন আপনি কোরআনারটা ব্যবহার করেন আপনি লেখেন ওলি সাহেব ছট্টগ্রাম আপনি যে অলি বুঝলেন কেন আপনি অলি আপনারা কি আল্লাহ করছে বা এলহাম করছে বা আসমানের ফাকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে সবাই অমুকেরা আমার বানাই দিছি তাহলে আপনি জানলেন কেমনে মানুষ জানল কেবনে বিষয় কারণের বিষয় যে দাবি করে সে হলো তগুত কোরআনার বাসায় তাহলে আপনি ওলিস আপনি তগুৎ সাহেবেন যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন আচ্ছা আরেকজন কয় না मुर्शिद रामपुर मुर्शीदाहेब ले कुरान लेर बाहर लिखबे क्या कुरानी पावे गे अच्छा तो तक जो मुर्शिदे अर्थ की এটাই চোদ্দশো বছর ধরে যুগে যুগে টা আছে তাপসি কর্তি তাপসিরে তবাড়ি তাপসিরে ইবনে কাছে সেখানে দেখেন যে পালান যুগ যুগে এত মহাদেশিন এমনকি ইমাম এটা বুঝলো না ইমাম আবহানীপুরহমে যদি বুঝতেন মর্শেদা তাহলে তিনি ফির ধরতেন তার ফির থাকতো ইমাম আবরমতুল্লা ফির মুর্শিদ নাই উনার কোনদ নাই তাহলে চোদ্দশো বছর ধরে যারা কোরআনের অর্থ বুঝলো না চোদ্দশো বছর পরে আপনি নতুন বুঝছেন এই বুঝাটার নাম হলো দলাল গোমরাহি বুজ কারণ বছর ধরে সালাপেরা আমি যে কথাটা বলতেছিলাম এইভাবে প্রত্যেকটা শব্দের ঘোড়া খুঁজে বাইর করবেন আরবি খুঁজে বাইর করবেন আরবি বের করলে অটোমেটিক বের হয়ে যাবে যে এটা কি মক্কা মদিনা থেকে আসছে কোরআন থেকে আসছে নাকি এটা অন্য জায়গা থেকে আসছে